রিমিল রহমতি ربك عبده কী ইয়া তোমার প্রতিপালকের অনুগ্রহের বিবরণ তাহার বান্দা জাকারিয়ার প্রতি যখন সে প্রতিপালককে আহ্বান করিয়াছিল নিভৃতে সে বলিয়াছিল হে আমার রব আমার অস্থি দুর্বল হইয়াছে बार्धिक्यार मस्तक सुभ्रोज्जल हेपालक तुम्हें आहवान करी स्वीय सम्पर्केार स्त्री बंधा सूतरा तुम तुम निकट हईते दान करो उत्तराधिकारी يرثني ويرث من آل يعقوب واجعل هربي رضيا جاء মারুত উত্তরাধিকারিত্ব করিবে এবং উত্তরাধিকারিত্ব করিবে ইয়াকুবের বংশের এবং হে আমার প্রতিবালক তাকে করিও সন্তোষ ভাজন ইয়া যাকারিয়া انا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا যিনি বললেন আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিতেছি তাহার নাম হইবে ইয়াহিয়া এই নামে পূর্বে আমি কাহারও নামকরণ করি নাই সে বলিল হে আমার প্রতিপালক কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমার স্ত্রী বন্ধা ও আমি বার্ধক্যের সীমায় উপনীত قال كذلك قال ربك هو عليهاين وقد خلقتك من قبل ولم تكو شيئا تنهي بولي لين اي روپي ہوئي بي تمهار پرتبالوك بولي لين يهار امار جنر شهد شاب دو امي تو پورو بي تمه تم كي قال رب جعل لي آية قال آياتك ألا تكلمن ناس ثلاث ليال سويا জাকারিয়া বলিল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও তাহার সঙ্গে তিন দিন বাক্যালাভ করবে না অতঃপর সে কক্ষ হইতে বাইর হইয়া তাহার সম্প্রদায়ের নিকট আসিল এবং ইঙ্গিতে তাহাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে বলিল এই আমি তাহাকে শৈশবী দান করিয়াছিলাম জ্ঞান এবং আমার নিকটিতে হৃদয়ের কোমলতা ও পবিত্রতা সে ছিল পিতা মাতার অনুগত এবং সে ছিল না উদ্ধত ও অবাধ্যম তাহার প্রতি শান্তি যেদিন সে জন্ম লাভ করে যেদিন তাহার মৃত্যু হইবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উত্থিত হইবে الكتاب مريياائلين إل تبدت من أاهلها مك شرقية বর্ণনাك এই கிتابবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তার পরিবার বর্গ হৈতে পৃতথকইয়া নিরালায় পুরর্গদিকে এক্স্থানে আস্্را لولو فخذت من دونهم حجابة فأرسنا إليها روحنا অতপর আমি তাহার নিকট আমার রু পাঠাইলাম সে তাহার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করিল আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও আমি তোমা হইতে দয়াময়ের স্মরণ লইতেছি সে বলিল আমি তো তোমার প্রতিপালকিত তোমাকে এক পবিত্র পুত্র দান করিবার জন্য মারিয়াম বলিল কেমন করিয়া আমার পুত্র হইবে যখন আমাকে কোন পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যবিচারণীয় নইয় والنا جعلهُ آيات لَّসিরাحمة مك আমরামা পিয়া সে বরিল এইরুপে হয়েবে। তোমার প্রতিপালক বলিয়াছেন ই আমার জন সহসাত এবং আমি হভাকি এই জিন্্যু সৃষ্টি করিব। যেন সে হয় মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকট হইতে এক অনুগ্রহ। ইত এক স্থিরি ব্যাপার। तत्पर से गर्वे उ धारण करतपर तत्स एक दूरवर्ती स्थान चलिया गलिया प्रसव बेदनाहा खर्जुर वृक्षतले आश्रय लाध कर हाय यहाँ पूर्वेदी मरिया जितम और लोकर स्त्रृति हईते सम्पूर्ण बिलुप्त हईतम ফিরিশা তাহার নিম্ন পার্শ্ব হইতে আহ্বান করিয়া তাহাকে বলিল তুমি দুঃখ করিও না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করিয়াছেন তুমি তোমার দিকে খরচুর বৃক্ষের কাণ্ডে নাড়া দাও उ तुम केजा खर्जुरान कर सूतरा आहार करो पान करो और चक्षु जुड़ाओ मानुषर मध्य काम देख तक আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনে মানত করিয়াছি সুতরাং আজ আমি কিছুতেই কোন মানুষের সঙ্গে বাক্যালাপ করিব না অতঃ্পর সে সন্তানকে লইয়া তাহার সম্প্রদায়ের নিকট উপস্থিত হইল উহারা বলিল হে মারিয়াং তুমি তো এক অদ্ভুত কাণ্ড করিয়া বসিয়াছ يا اختها هارون ما كان ابوك امراؤا سوءا وما كانت امك بغيا هي هارون ভগনি তোমার পিতা অশুভ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না বেবিচারিনী তা اشارت اليه قالوا كيف نكلم من كان في المهدي صبيا অতঃপর সন্তানের প্রতি ইঙ্গিত করিল و하라 বলিল যে কোলের শিশু সঙ্গে আমরা কেমন করিয়া কথা বলিবوا সে বল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করিয়াছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করিয়াছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন। যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করিতে আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করিয়াছেন এবং তিনি আমাকে করেন নাই ও অধ্যভাগ্যুয় আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করিয়াছি যেদিন আমার মৃত্যু হইবে এবং যেদিন জীবিত অবস্থা আমি উত্থিত হইব ইসা আমি বলেলাম সত্য কথা যে বিষয়ে উহারা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নহে তিনি পবিত্র তিনি যখন কিছু স্থির করেন তখন সে সম্পর্কে বলেন হও এবং উহা হইয়া যায় আমার প্রতিপা ও তোমাদের প্রতিপা সুতরাং তোমরা তাহার ইবাদত করো ইহাই সরল পথ অতপর দলগুলি নিজেদের মধ্যে মতনৈক্য সৃষ্টি করিল সুতরাং দুর্ভোগ কাফিরদের জন্য মহা দিবস আগমন কালে উহারা যেদিন আমার নিকট আসিবে সেদিন ওহারা কত স্পষ্ট শুনিবে ও দেখিবে কিন্তু জালিমরা আজ স্পষ্ট বিভ্রান্তিতে আছে এবং উহারা বিশ্বাস করে না নিশ্চয় পৃথিবীর ও উহার উপর যাহারা আছে তাহাদের চূড়ান্ত মালিকানা আমারই রহিবে এবং উহারা আমারই নিকট প্রত্যান্বিত হইবে স্মরণ করো এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা সে ছিল সত্যনিষ্ঠ নবী যখন সে তাহার পিতা কে বলিল হে আমার পিতা তুমি তাহার ইবাদত করো কেন जे ना, देखे तुम्हारे हे हमार पिता निकट तो आसिया ज्ञान जामार निकट आसे नुतराण कर আমি তোমাকে সঠিক পথ দেখাইবা রহমান হে আমার পিতা শয়তানের ইবাদত করিও না শৈতান তো দয়াময়ের অবাধ্য রহমান হে আমার পিতা আমি তো আশঙ্কা করি যে তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ করিবে তখন তুমি হইয়া পড়িবে শানের বন্ধু পিতা বলিল হে ইব্রাহিম তুমি কি আমার দেব দেবী হইতে বিমুখ যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি প্রস্তারাঘাতে তোমার প্রাণ নাশ করিবই তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও ইব্রাহিম বলিল তোমার প্রতি সালাম আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল تَذِلُّكُمْ وَمَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا আপনি তোমরাদের হইতে ও তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের হইতে প্রীতক হইতেছি আমি আমার প্রতিপালককে আহ্বান করি আশা করি আমার প্রতিপালককে আহ্বান করিয়া আমি ব্যর্থ কাম হইব না অতঃপর সে যখন তাহাদের হইতে ও তাহারা আল্লা ব্যতীত যাহাদের ইবাদত করিত সেই সকল হইতে পৃথক হইয়া গেল তখন আমি তাহাকে দান করিলাম ইসাহ ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করিলাম وَوَهَبْنَا لَهُمْ مِنْ رَحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا এবং তহাদেরকে আমি দান করিলাম আমার অনুগ্রহ ও তহাদের নাম জশ সমুচ্চ করিলাম وَاذْكُرْ فِي الْكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلَصًا وَكَانَ رَسُولًا نَبِيًّا শরণ করো এই কিতাবে মুসার কথা সে ছিল বিশেষ মনোনীত এবং সে ছিল রাসূল তাহা আমি আহ্বান করিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ দিক হইতে এবং আমি অন্তরঙ্গ আলাপে তাহাকে নৈকট্য দান করিয়াছিলাম আমি নিজ অনুগ্রহে তাহাকে দিলাম তাহার ভ্রাতা হরণ কে রূপে স্মরণ করো এইসমাইলের কথা সে তো ছিল প্রতি সত্যাশ্রয়ী এবং সে ছিল রাসুল নবী সে তাহার পরিজন বর্গ সালাদ ও জাকাতের নির্দেশ দিত उन्नत कर उच्च मर्यादाय নবীদের মধ্যে যাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন আদমের বংশ হইতে এবং যাহাদেরকে আমি নুহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়াছিলাম এবং ও ইব্রাহিমের বংশোদ্ভূত ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত তাহাদের দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা সিসদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে উহাদের পরে আসিল অপদার্থ পরবর্তীরা তাহারা সালাত নষ্ট করিল ও লালসা পরবর সইল সুতরাং উহারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করিবে কিন্তু উহারা নহে যাহারা তওবা করিয়াছে ইমানিয়াছে ও সৎকর্ম করিয়াছে উহারা তো জাননাতে প্রবেশ করিবে ওদের প্রতি কোন করা হইবে না স্থায়ী জান্নাত যে অদৃশ্য বিষয়ের প্রতিশ্রুতি দয়াময় তাহার বান্দাদেরকে দিয়েছেন। তাহার প্রতিশ্রুত বিষয় অবশ্যম্ভব নী লিহাম সেখানে তাহারা শান্তি ব্যতীত কোন অসার বাক্য শুনিবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাহাদের জন্য থাকিবে জীবন উপকরণ এই সেই জান্নার যার অধিকারী করিব আমার বান্দাদের মধ্যে না মুত্তা কিদেরকে আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যথিত অবতরণ করি না যা আমাদের সম্মুখে ও পশ্চাতে আছে ও যা এই দুইয়ের অন্তর্বর্তী তাহা তাহারই এবং আপনার প্রতিপালক ভুলিবার নন তিনি আকাশ মন্ডলী পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যাহা কিছু তাহার প্রতি বালক সুতরাং তাহারই ইবাদত কর এবং তাহার ইবাদতে ধৈর্যশীল থাকো তুমি কি তাহার সমগুণ সম্পন্ন কেউ জানো মানুষ বলে আমার মৃত্যু হইলে আমি কি জীবিত অবস্থায় উত্থিত হইবায় মানুষকে স্মরণ করে না যে আমি তাহাকে পূর্বে সৃষ্টি করিয়াছি যখন সে কিছুই ছিল না সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি তো উহাদেরকে এবং শয়তানদেরকে সহ একত্র সমবেত করিবই ও পরে আমি উহাদেরকে নত জানু অবস্থায় জাহান্নামের চতুর্দিকে উপস্থিত করিবই كل شيعه انهم প্রত্যেক দলের মধ্যে যে দয়ায় প্রতি সর্বাধিক अबाদ্ধ আমি তাহাকে تانيه বাহির করিবই এবং আমি তো উহাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য তাদের বিষয় ভালো জানি এবং তোমাদের প্রত্যেকেই উহা অতিক্রম করিবে ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত পরে আমি মুত্যা উদ্ধার করিব এবং জালিমদেরকে সেখানে নতজানো অবস্থায় রাখিয়া দিব وإذا تُتللى عليه آياتنا بينةقال الذي كفرون الذيين آمن أي الفيقين خير م قام وحسن ادية وذرك عمل اسسبو آيات شما عبرتهه إلي كافيد উহদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করেছি। যারা উয়ে অপেক্ষা সম্পদ ও বাহ্য দৃষ্টিতে সৃষ্ট ছিল বলো যাহারা বিভ্রান্তিতে আছে দয়ময় তাহাদেরকে প্রচুর ঢিল দিবেন যতক্ষণ না তাহারা যে বিষয় তাহাদেরকে সতর্ক করা হইতেছে তাহা প্রত্যক্ষ করিবে উহার শাস্তি হোক অথবা কিয়ামতই হোক অতঃপর তাহারা জানিতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট ও কে দল বলে দুর্বল এবং যাহারা সৎপথে চলে আল্লাহ তাহাদেরকে অধিক হৃদায়ত দান করেন এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ তুমি কি লক্ষ্য করিয়াছ সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করিয়াছে এবং সে বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হইবেই সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হইয়াছে অথবা দয়াময়ের নিকট হইতে প্রতি কখনোই নহ তাহারা যাহা বলে আমি তাহা লিখিয়া রাখিব এবং তাহাদের শাস্তি বৃদ্ধি করিতে থাকিবায়ী সে যে বিষয়ের কথা বলে তাহা থাকিবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একা তাহারা আল্লা ব্যতীত অন্য ইলা গ্রহণ করে এই জন্য যাহাতে উহারা তাহাদের সহায় হয় কখনোই নহে উ তো তাহাদের ইবাদত অস্বীকার করবে এবং তাহাদের বিরোধী হইয়া যাইবে তুমি কি লক্ষ্য করো যে আমি কাফিরদের জন্য উহাদেরকে মন্দ কর্মে বিশেষ ভাবে প্রলুব্ধ করিবার জন্য সুতরাং তাহাদের বিষয়ে তুমি তাড়াতাড়ি করিও না আমি তো গণনা করিতেছি উহাদের নির্ধারিত কাল যেদিন দয়ামর নিকট মু মেহমান রূপে সমবেত করিবাহ এবং অপরাধীদেরকে কৃষ্ণাতুর অবস্থায় জাহান্নামের দিকে হাঁকাইয়া লইয়া চাইব যে দয়ামর নিকট প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছে সে ব্যতীত অন্য কাহার সুপারিশ করিবার ক্ষমতা থাকিবে না তাহারা বলে দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন তোমরা তো এমন এক জঘন্য বিষয়ের অবতারণা করিয়াছ করাহাতে আকাশ মন্ডলে বিদিন্ন হইয়া যাইবে पृथ्वी खंड विखंड हो पर्वत मंडली चून्न विचूर्ण आपतित होेतु तहारा दयामयर प्रति सन्तान आरप करतान ग्रहण करा दयामयर जन शोब नहे في السماوات والارض الا اتي الرحمان عبدا आकाश मंडल ও পৃথিবীতে এমন কি হয় নাই যে দয়ামার নিকট বানদারূপ উপস্থিত হইবে না لقد احصاهم وعدهم عدا তিনি তাহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদেরকে বিশেষ ভাবে গণনা করিয়াছেন وكلهم اتيه يوم القيامه فردا এবং কিয়ামত দেশে উহাদের সকলেই তাহার নিকট আসিবে একাকী অবস্থায় যাহা ইমান ও সৎকর্ম করে দয়াময় অবশ্যই তাহাদের জন্য সৃষ্টি করিবেন ভালোবাসা আমি তো তোমার ভাষায় কুরআন কে সহজ করিয়া দিয়েছি যাহাতে তুমি উহা দ্বারা মুত্তা সুসংবাদ দিতে পারো এবং বিতণ্ডা প্রবন সম্প্রদায়কে উহা দ্বারা সতর্ক করিতে পারো তাহাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে বিনাশ করিয়াছি তুমি কি তাহাদের কাহকেও দেখিতে পাও অথবা ক্ষীণতম তোমার শব্দও শুনিতে পাও